সে বিষয়ে আলোচনা করছি আল্লাহর আকার আছে কি নাই আল্লাপা কুরআকার তুমি বলে দাও সবচেয়ে বড় সাক্ষ্য কি তিনি আমি এবং তোমাদের মধ্যে সাক্ষর বিস্তারিত আলোচনা করেছে এটা আমাদের কথা না আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ দেখেন আল্লাহ শুনেন আল্লাহ জানেন আল্লাহ আঙ্গুল আছে কিন্তু সেগুলা কেমন তা আমরা জানি না অবুয়া সামিয়া আল বাসির সুরা সুরার এগারো নম্বর আয়াত তার মতো কিছু নেই তিনি শুনেন এবং দেখেন তার শোনা মানুষের শোনার মতো নয় তার শ্রবণ মানুষের শ্রবণের মতো নয় তার দেখা মানুষের দেখার মতো নয় কেউ কেউ বলছেন যে আল্লাহ নিরাকার নিরাকার যে সিকি তাহলে নিরাকার যে সেটা অস্তিত্বহীনতারই নামান্তর আমরা আবার পদার্থের মধ্যে আকার আয়তন ওজন এই মন এটা হারাম আল্লাহ প্রসঙ্গে তুমি বানে কিছু বলতে যেও না কোরআনে কারিমের যে একাশিটা নাম এবং হাদিসে যে আঠারোটা নাম আমরা পেয়েছি সেগুলাই যদি সামনে নিয়ে আসি তাহলে দেখা যাবে আল্লাহ আকার রয়েছে কিন্তু সে আকার কেমন আমি জানি না আকারের প্রসঙ্গ আসলে বলে ফেলেন খুব দ্রুতের সাথে তিনি কেমন সেটাও বর্ণনা করা যাবে না তার সাথে কোনো তুলনাও করা যাবে না কিন্তু তিনি যা তা অবিকল সেভাবে কোরআন এবং হাদিসে যেভাবে আছে। সেভাবে বিশ্বাস করতে হবে এটাই হলো সুস্পষ্ট কথা আল্লাহ আছেন সুতরাং তার অস্তিত্ব রয়েছে অস্বীকার করা এবং তার থাকাটাকে স্বীকার করা এটার নাম হলো একজিস্টেন্স উল্লু হালিক যে সকল কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র তিনি ছাড়া সমাজে নিরাকারে ধারণাটাই বেশি প্রচলিত রয়েছে কিন্তু কথা ঠিক নয় এক সময় হিন্দু ধর্মাবলম্বীরা যখন ঈশ্বরের ঠিকানা খুব একটা খুঁজে পায় নাই নানা প্রকার ধারণা পোষণ করত। অগ্নির পূজা সূর্যের পূজা ইত্যাদি বেদের প্রথম শ্লোক অগ্নি মিলে পুরোহিতং, যজ্ঞ আগুন সেই হলো পুরোহিত সেই সকল কিছুকে বিভিন্ন ধারণাই হিন্দু ধর্মে দেখা যাচ্ছে বৈদিক ঋষিদের ধারণা পরে ব্রাহ্মণ্যদের ধারণা পরবর্তীতে গীতার যুগে এসে সে ধারণার পরিবর্তন ওখানে বৈদিক ঋষিদের যুগে যাই তারা দেখেছে সামনে তারই পূজা করেছে আমি সেটা শেরকের আলোচনা উলুহীয়তের আলোচনা করতে যখন যাব। তখন সেটা না আলোচনা করব। তবে ব্রাহ্মণের ধারণা যখন এসেছে তখন তারা একজন কিন্তু কে কেমন কি করতে পারেন কেমন তো বলাই যাবে না এই নিয়ে তাদের ধারণা স্বচ্ছ হয়নি পরবর্তীতে ব্রাহ্মণ পর্যন্ত সে বলেছে যে স্রষ্ট একজনই তিনি ব্রাহ্মণ বলেছে তিনি হলেন এতদ্বৈত অক্ষরঙ্গার্গে ব্রহ্মা অভিবাদান ব্রহ্মকে অভিবাদন যেটাকে করতে হবে তাদের ধারণা ব্রহ্ম প্রথম একটা আন্ডা সৃষ্টি করেছিলেন আন্ডাটা দুই ভাগে ভাগ হয়ে গেল। গেলের জগত আকাশ হলো জগত মাটি হলো হলখানের জগতে যা গ্রহণ নক্ষত্র চন্দ্র সূর্য বাতাস সাথে শিল এটা হলো ব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মের আন্ডা এটা ব্রহ্মের নিজের আন্ডা নয় যদিও সৃষ্টি কৌশলের সাথে এই বিগ ব্যাঙ্গের সাথে কিছু মিল আছে এই ধারণার তবে ব্রহ্মের আন্ডা এই কথা ঠিক নয় আবার তারা এখান থেকে একবারে আসতে আস্তে স্রষ্টার সাথে মানুষকে এমন এমনভাবে মিলিয়ে ফেললো যে যত কঙ্কর তত শঙ্কর পর্যন্ত তারা চলে আসলো সকল কৃষ্ণ মধ্যে স্রষ্টা পারে এই দর্শনেও তারা চলে আসলো এই দর্শনে চলে আসার পরে ভগবানের অবতার হওয়া শুরু করলো অবতার বাদ আবার ভগবান মানুষের আকৃতি ধরে পৃথিবীতে আসে ভগবান স্বয়ং রামের বেশ ধারণ করে রাজা দশের ঘরে জনম নিল আর শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান তিনি মানুষের আকৃতিতে আসলেন গীতার মধ্যে একবার বিশ্বরূপ দেখালেন আবার রূপ তিনি দেখালেন সেখানে ইত্যাদি রূপে তিনি স্বয়ংভাবে আবির্ভূত হলেন আবার মানুষের রূপ ধরেই তিনি আসলেন এই যে মানুষের রূপ ধরে ভগবানের আশা ঈশ্বরের আশা এটা হলো একটা বিভ্রান্তিকর ধারণা তিনি আর রহমান আর সুস্থ তিনি এটা বিকৃতির ধারণা রয়েছে একটি হাদিস তারা উদৃত্ত করে থাকেন যে খালাকাল্লাহ আদম আলা সুরতের রহমান আদমকে তিনি রাহমানের সুরাতের সৃষ্টি করেছেন তারপরে আকৃতিতে রহমানের আকৃতি রহমান যে আকৃতিতে তাকে সৃষ্টি করা সঙ্গত মনে করেছেন সেই আকৃতিতে তাকে সৃষ্টি করেছেন মিস্ত্রি মশায় টেবিল বানিয়েছেন তার আকৃতিতে এর অর্থ এই নেয় যে মিস্ত্রী সাপ টেবিল বানিয়েছেন মিস্ত্রির তার নিজের আকৃতি মানুষের আকৃতি তা নয় তারপরে রাজমিস্ত্রি বিল্ডিং বানিয়েছেন যেমন হয় সুন্দর সেভাবে নয়। যে তার নিজের আকৃতি বানিয়েছেন বিল্ডিং এর আকৃতিতেই যেভাবে তিনি মনে করেছেন সেভাবেই বানিয়েছেন এটাই হলো হাতিসের ব্যাখ্যা নাহলে কোরআনের আয়তের কি করবেন বাসির আল্লাহর মতো কেউ নেই তিনি তার অস্তিত্বে এক তিনি তার রুবতে এক তিনি তার উলুহ এক তিনি তার নাম এবং গুণাবলিতে এক রুবুব বলতে আমরা বুঝাতে চেয়েছি তিনি স্রষ্টা তিনি মালিক তিনি রাজেক তিনি মালিক সকল কিছু করেন সবাইকে তিনি ইচ্ছার বাহিরে হয় না এটার নামে হলো তেদুর রুব এখন সম্মানিত সারা বিশ্বের পৃষ্ঠ শ্রোতা আমরা আশা করি আল্লাহ একক তিনি একক তিনি আছেন তিনি তার অস্তিত্ব একক এই ধারণা আপনাদের সামনে সুস্পষ্ট হয়েছে তার হিসাবে তিনি এক এবং একক এই ধরণে আপনাদের কাছে পরিচ্ছন্ন হয়েছে সম্মানিত পৃথিবীর সারা বিশ্বের দর্শক ও শ্রুতিমণ্ডলী আমি আপনাদের সম্মুখে আল্লাহ প্রসঙ্গে স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা কি হতে পারে আল্লাহ প্রসঙ্গে ইমানু মিনু বিকে আল্লাহর উপর ইমান আনতে হবে ইমিনা আমানু বিল্লা এই যে ইমান আল্লাহর ইমান সেটা কি ধরনের কোন আল্লাহর ইমান কে এসে কে সে জম যার গড়ান নিখিল ভুবন। কে রচিল শশী তারা অগণন গাছপালা ফুলফল মেঘবায়ু মাঠ জল ঝড়না পাহাড় নদী সাগর গহন এ আলো এ আধার জীবন মরণ এ কে করেছেন তিনি কে তার পরিচয়টা কি আমি আপনাদের সামনে আল্লাহ কে সে প্রসঙ্গে একটু ধারণা আমরা নিলাম আল্লাহ আকার কিন আকার আল্লা আকার আছে নিরাকার এ ধারণা ঠিক নয় এবং আল্লাহর আকার মানুষের আকৃতির মতো ঠিক নয় আল্লাহ তিনি সৃষ্টি করেছেন মাটির মধ্যে যা কিছু মাহফিল জামিয়া মাটির মধ্যে যত কিছু তারপরে তিনি আকাশের দিকে দৃষ্টি দিয়েছেন আকাশের দিকে ইচ্ছা করেছেন সুরা আল বাকার তহার পাঁচ নম্বর আয়াত আর রহমান তিনি আরসের উপর অবস্থান নিয়েছেন আরস কোথায় আরস হল এই পৃথিবী পৃথিবীর উপরে বিশাল কিছু তা অনেক সময় বলেছি সূর্য তেরো লক্ষ বড় গ্রহ নক্ষত্র বহু কিছু উপরে রয়েছে আর এই দূরত্বটা হলো মাঠের থেকে আকাশের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা আকাশের ব্যাস আবার পাঁচ শত বছর রাস্তা। আকাশের বেশ ব্যাস আল্লাহন যখন মেয়েরাজে গেলেন আকাশের দরজা খুলে দেওয়া হলো পাঁচ শত বছরের ব্যাস যে গতি প্রসঙ্গে আমরা জানি না সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পর্যন্ত আমরা জানি তার চেত মহাগতি সম্পন্ন এত বিশাল ব্যাস কিভাবে খুলে গেল সে খোলার কল্পনা করতে পারি না কুর্সি হুসমাওয়ার আসমান জমিন ব্যাপৃত হয়ে আছে আল্লাহ নবী বলেছেন আল কুর্সি মা আল্লাহ দুই পা রাখার জায়গায় আল্লাহর দুই পা রয়েছেন কেমন তা আমরা জানি না আল্লাহ যেমন আল্লাহর পা তেমন প্রশ্ন শেষ উত্তর আর কোনো যেমন হাদিসে রয়েছে যে সেখানে বাহার বা সাগর রয়েছে তার উপরে আড়স সে আড়স কতটুকু এই যে কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র সূর্য পৃথিবী আকাশ সহ সকল কিছু কুর্সির মধ্যে রাখা হয় মনে হবে বিশাল মরুভূমির মধ্যে একটা সিকি বা আধুলি রাখা হয়েছে তারপর কুর্সি সহ সকল কিছু যদি রাখা হয় মধ্যে হবে একটা আধুলি বা আট আনা পয়সা পয়সা হয়েছে আছেন আর যদি এত বিশাল আল্লাহর বিশালত্বের কোন কল্পনাও করা যায় না তিনি আরসের উপর রয়েছেন উপরে রয়েছেন আর সবচেয়ে বড় কথা অনেকে বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান তিনি সিনেমা হলেও আছেন তিনি কি মদের আসরেও আছেন তিনি কি ব্যবসাখানাতেও আছেন আর রহমান ও আল্লাহওয়া কিন্তু তিনি কিছু জানে উদাব যত জায়গায় এসেছে সামনে এই আলোচনা নিয়ে আবার ফিরে আসবো আসসালাম আলাইকুম আমি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লাম এর সন্ন্যাসিত পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন আজ রাত সাড়ে সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে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 বিরাজমান সর্বত্র বিরাজমান যিনি তিনি হয়ে থাকেন তাহলে তো মদের আসরেও থাকবেন তিনি ব্যবসাখানে থাকবেন গানের আসরেও তিনি থাকবেন পবিত্র অপবিত্র সকল জায়গায় তিনি থাকবেন এটা তো হতে পারে না তিনি সর্বত্র আছে তিনি সব দেখেন সব জানেন তাহলে তার সর্বত্র জন যদি কথা বলো চতুর্থ তিনি যদি কথা বলো তাহলে ষষ্ঠজন তিনি তার অর্থ কি তিনি সব দেখছেন তিনি সব জানেন এই থাকবেন। তাহলে আমি মোনাজার ডান দিকে বাম দিকে করতে পারি পায়ের নিচে আল্লাহ আমিন বলতে পারি কিন্তু আমিন ধরে আমি হাত উপরের দিকে তার অর্থ কি তিনি উপরে ছোট আল্লাহ আরফ একটা আয়ত আছে যে বান্ধার মধ্যে আল্লাহর যে ধারণাটা সেটা গুজে দেওয়া আছে মানুষের মধ্যে আল্লাহর ধারণা আল্লাহ যে উপরে এই ধারণা মানুষের মধ্যে ছপেই দেওয়া আছে সৃষ্টির যোগ থেকে আল্লাহ নবী সময়। আমি কি আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তা তোমাদেরকে সব প্রচার করেছি তোমাদেরকে জানিয়ে দিয়েছি বলে যে বালা নাম বা আপনি আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী তার মানে হলো আল্লাহ উপরে এক মহিলাকে জিজ্ঞাসা করা হল আইন আল্লাহ আল্লাহ কোথায় সে মেয়েটা বলতেছে না করবে আল্লাহ কয়ুম আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরঞ্জীব আল্লাহ ঘুমান্না ইত্যাদি আল্লাপাক তার গুণাবলীর মধ্যে বলেছেন কেন আল্লাপাক যদি এক সেকেন্ডের জন্য ঘুমান তাহলে সারা বিশ্ব ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানেন না কোরআনে কার্লাফ একশো তো নম্বর তোমরা জেনে দেখো আমি জানি না আমি যদি গায়েব জানতাম কোনোদিন আমাকে বিপদ আপদ যে সকল দুঃখ কষ্ট আমার এসেছে এগুলো আসতো না আমি ঘরে কারত অবস্থায় আমার উপরে ময় উঠির ভুরি নিক্ষেপ করলো আমি যদি জানতাম যে ভুঁড়ি নিক্ষেপ করবে তাহলে আমি কোন অবস্থাতেই ওখানে যেতাম না আমি যদি জানতাম তাইফের মানুষরা আমার কথা মানবে না আর আমাকে এইভাবে পাথর মেরে এক রক্তাক্ত করে দেবে তাহলে আমি সেখানে যাইতাম না উহুদের যুদ্ধে এই ধরনের মায়ের খাওয়া সাহাবাদের স্বপ্নে অদৃশ্যকে বলে দেওয়া অভিজ্ঞ ডাক্তার রুগীর চেহারা দেখে বলেন যে তোমার লিভার দোষ আছে তোমার কিডনির প্রবলেম আছে তোমার হার্ট সমস্যা আছে বলতেই পারেন অভিজ্ঞ ডাক্তার রুগী দেখে বলেন তোমার প্রবলেম আছে তোমার সেটা আনসিমে কিছু নয় সেটা এক্সপিরিয়েন্স ভালো একজন খাঁটি চোর যে সে পকেটের পয়সা বুঝতে পারে দূর থেকে ওর পকেটে পয়সা আছে একজন অভিজ্ঞ কয়ালদার যে মাপে সে দেখে বলে দিতে পারে এখানে এত মন্থান হবে মাপার পরে দেখা যায় যে মোটামুটি তাই হয় অভিজ্ঞতা উঠে দিয়ে বলে হ্যাঁ এখানে এক কেজি হবে তার অভিজ্ঞতা এগুলার নাম কিন্তু কি হবে ইত্যাদির নাম হলো গায়েব অভিজ্ঞতার নাম কিন্তু গায়েব নয় এটা বুঝতে হবে ওয়াইন্দা গায়ব আল্লাহর কাছে আর কেউ গায়েব জানেন না আল্লাহকে সকল গায়বের খবর না তখন ছোট অল্প বয়সে তার বিয়ে হয়েছিল এই ছোট আয়সারদ আলানহার সাথে খেলার জন্য আনসারে ছোট ছোট মেয়েরা আসতেন তারা এসে হারবে বাস বিভিন্ন যুগে যে হয়েছে সেই যুদ্ধ বিগ্রহের কাহিনীগুলার এই গান গুলা তারা গাই তোর নবীলের দিয়ে বললেন আমি গায়েব জানি তোমাদেরকে বলেছে কে আমি অবশ্যই কোন ধরনের গায়েব জানি না গায়েব জানার তো প্রশ্নই উঠে না আল্লা নবী নিষেধ করে দিলেন এমনকি যিনেরাও গায়ব জানে সুরা সবাই এসেছে ফায়তান রা mihrab banaye anek kis dag banaye bohu kis banaye sulayman alayhis salatu wassalam er building banaye bahut khada khadi karaye baytul maqdis er masjid banano hocche itimadde falamma qadayna alayhil maut ma dallahuma ala mautih illa dabatul ard ta'akul min sa'atihi falamma kharrat bayanatil jin an law kanu ya'lamunal ghaiba malabsu fil adhabil সুরাস আবার এই আয়াত সোলাইমান আল্লাহ কাজ তারা করছে কিন্তু ইতিমধ্যে সোলাইমানের মৃত্যু হয়ে গেছে কিন্তু মৃত্যুর খবর তারা জানে না কাজ করতেছে বিবরণ এসেছে যে অবস্থায় জীবিত মনে করে তার কাজ করেই যাচ্ছে এদিকে পোকা এসে সোলামান আল্লাহ সাল্লাহ আসসাল্লাম লাঠিডি খেয়ে দিয়েছে তারপর যখন পড়ে গেছে তখন তারা বুঝতে পেরেছে যে সোলাইমান আল্লাহ সাল্লা মরে গেছে এই কোরআনের আয়াত তারা জানতাম তারা জানে না হে আল্লাহর বন্ধারা পৃষ্ঠীর সারা পৃথিবীর দর্শক শ্রোতারা আমরা ইনশা আল্লাহ পৃথিবীর কেউ জানে আল্লাহ ছাড়া এমন বিশ্বাস আমরা করব না তাহলে কিন্তু গায়েব আল্লাহর নিজস্ব সেফত জাতির সেফত এ বিশ্বাস অন্যের উপর যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের আখিদে নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম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 ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আটচল্লিশ বিআইসি ব্যাংক আই বিও বি ডবল টু আই ব্যান জি বিভ টু এল ও আইডি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডাবল ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট পিস টিভি ডট মানবতার সমাধান